الحمد الله رب العالمين والصلاة والسلام على شخص الأنبياء و سيد المرسلين نبينا محمد و على آله و أصحابه أجمعين شامنا نتداشق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 পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস আবু হরাই রাজি আল্লাহ অনুবরণ করেছেন ব্যক্তি বিধবাদেরকে গরিব মিসকিনদেরকে অসহায় লোকগুলোকে সাহায্য করে বলা হচ্ছে তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের স্পন্সরশিপ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 পেয়ে যায় যে ব্যক্তি বিধবাদেরকে অসহায় লোকদেরকে অন্য হাদিসে এতিমদের কথা এসেছে এতিমদেরকে আফটার করে আল্লাহ তালার কাছে তার এত মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক সামাজিক দায় দায়িত্ব দিয়েছেন আল্লাহর এবাদতের পাশাপাশি বিশেষ করে অসহায় বঞ্চিত মানুষগুলো যারা সাহায্যের খুব দরকার মুখাপি হয়ে থাকে তাদেরকে লুকাফটার করার দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন আল্লা তালা চাইলে ফেরস্তা পাঠাতে পারতেন আল্লাহ চাইলে তারা এই দুরবস্থায় পড়তো না কিছু লোককে অসহায় করে আল্লাহ রাখেন যেন বাকি লোকেরা তাদের সাহায্য করে তাদের পরীক্ষা হচ্ছে তারা কী করে তাদের সুযোগ হচ্ছে নেকি কী কামাই করার নেই অর্জনের এই সুযোগ যদি আমরা কাজে লাগাই এটা কিন্তু অনেক বড় আমল তো কিছু লোক আছে আমাদের মধ্যে যারা হয়তো সুযোগ এবাদত করেন কিন্তু সামাজিক দায়িত্বগুলো ধারে কাছে তারা জান না তারা এগুলো খোঁজখাবার রাখেন না এগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এটা ঠিক নয় অন্য নাস হাতিস এসেছে অন্যের কাজে লাগে অন্যের উপকার করতে সক্ষম হয় অন্যকে হেল্প করে স্বার্থপর যদি হয় আর খুব আল্লাহ আল্লাহ কলাম নামাজ পড়ছি জান্নাতে যাব এটা স্বার্থপরতা হয়ে গেল জাননাতে যাওয়ার জন্য নিঃস্বার্থভাবে অন্যদের খেদমত করা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 ইসলামের বর্ণনাকারী ওনার কাছ থেকে হাদিসের মাধ্যমে ইসলামের এত আহকাম এসেছে এত খোঁজখবর এসেছে এত মেসেজ এসেছে আল্লা তালা ওনাকে তার যা যায় খায় দান করুন তিনি এই আইলমিন ইন্তফাউবিহি সাদাকাতিম জারিয়ার কাজ করে গেছেন কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন আমরা আবু হরাই হাদিস এখন বসে পড়ছি তিনি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন কত হাদিস তিনি বয়ান করে চলে গেলেন সব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 গিয়ে দেখলেন যে সেখানে আফরাকা মায়ুফি হার ওই এলাকায় একটা ছোট্ট এলাকার মধ্যে ম্যাগ বেশ বৃষ্টি হচ্ছে এবং আশেপাশে তেমন নাই খালি ওই জায়গা কেন্দ্রিক বৃষ্টি এখন তিনি চিন্তা করলেন যে কোন থেকে আসলো বৃষ্টি হলো এইটার ঘটনা কী একটা লোকের আমি পেলাম কার ওখানে বৃষ্টি দিতে বললো সে লোকটাকে আমার করা দরকার তখন তিনি যেদিকে ম্যাগ হচ্ছিলো ওইদিকে গেলেন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 লিল এসমি ইফি সাহাবা তখন তিনি দেখলেন যে সেইম নাম যেটা ম্যাগের ওখান থেকে আওয়াজ আসছিল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষন কর সেইম নাম সে বলেসমি এখন খেতওয়ালা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা আপনি যিনি আগন্তকে এসেছেন তাকে আপনি হঠাৎ করে আমার নাম জিজ্ঞাসা করেন কারণ কি ফকর আল্লাহ ইন্দি সাহাবিদ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 দান খারাত করে দিই ও আকুলো আনাওয়া ইয়ালি ষোলো সালে আর তিন ভাগের এক ভাগ আমার পরিবার পরিজনের মেনটেন্সের জন্য খাবার দাবার এগুলোর জন্য রাখি আর উদ্দু ফিহা ষোলো সাহা বাকি তিন ভাগের এক ভাগ এই বাগানের খরচপত্র মেনটেনেন্স ফার্মের জন্য যা কিছু করা লাগে বীজ বপন হাল চাষ বদলা কামার এগুলো নেওয়া এসবগুলো বাগানের পিছনে আমার একটা খরচ হয় তিন ভাগের এক ভাগ সেই কাজে আমার সম্পত্তিতে বা এই এখানকার প্রোডাকশনটাকে এখানকার যেটা আমি পাই তিন ভাগে ব্যবহার করি এক ভাগ আল্লাহর আসছে এক ভাগ আমার নিজের পরিবারের ভরণ পোষণ আর ভাগ বাগানের কাজের মেনটেনেন্স আমাকে উন্নতির জন্য আমি ব্যবহার করি নিয়মিত প্লান আমার এটা এবং এর কারণে আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন শান্তি রাখছেন খাইর বরকত পাচ্ছি তাই এখন আমাদেরকে এরকম আল্লাহ তালা যদি সম্পত্তির মধ্যে এরকম উন্নতি হয় রোজগার হয় আর সেটা স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য তার জন্য অবধারিত হয়ে গেল আল্লাহ তার রেজিক এমন ভাবে বাড়িয়ে দিলেন গায়ে কুদরতে যে অন্যরা না দিয়ে তারা এরকম পাচ্ছে না যারা এরকম যায় না তাদের সাধারণ বৃষ্টি আসলে আমি আপনারা দেখছেন তারাভ লাইলাত এরকম আরো অনেক আজ যেগুলো নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকব আপনাদের সাথে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 আমরা আজকে যেহাদি শুনবো এটি বর্ণনা করেছেন সাহাবি জাবের রাজি আনহু কালা রসুল্লাহআ মুসলিম ওমা সুরেহ মিনহ সদাকাহ ওমা ফাহু আহ সাদাহু ফাহু আহ সদাকা ওয়ালাইয়ার জাউ আহাদ ইনালাহু সাদাক দুনিয়াদারির অনেক কাজের মধ্যে আল্লাহ তালা আমাদের নেকির এত ব্যবস্থা রেখেছেন তার মধ্যে হাদিসটি অন্যতম রাসুল্লাহ সাল্লামে সাদ করেছেন একজন মুসলিম যখন বৃক্ষরোপণ করে কোনো গাছের চারা লাগায় কোনো ধরনের চাষবাস করে তাহলে সেখান থেকে যে ফসল আসে যে ফল ফলা দিয়ে আসে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 এটাও সদাকার সাব পাবে কোনো লোক যদি তার ওখান থেকে জর করি কিছু নিয়ে যায় বা যাই নেয় যেভাবেই নেয় সবটাই তার জন্য সদাকার কারণ হয়ে যাবে হ্যাঁ কত বড়ো কথা এক নম্বরে নিজে খেলেও সদাকা হয়ে যায় কত বড়ো কথা আমি খেলাম আমি চাষবাস করি এটা আমার জন্য আল্লাহ তারা সদাকার সাব দেবেন আমি বাজার থেকে কিনে এনে খেলে এই স্বভাবটা পাওয়া যাবে না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 সংসারে বরকত হচ্ছে কিছু লোক আছে তারা অভাবই তারা অভাবে টাকা নাই বসে থাকে এই যে যেটুকট করলে হাত নাড়াচাড়া করলেও যে অনেক বরকত হবে আল্লাহ আল্লাহতালা সংসারটাকেও চালাই দেবেন এবং নিজে সব পেয়ে যাবে কত বেশি এটার খবর নাই ইসলাম বেকার সমস্যাটাকে পছন্দ করে না অলস হয়ে টাকাকে পছন্দ করে না আর বিশেষ করে চাষবাসের কাজটা অনেক বড়ো মোবারক কাজ বোঝা গেল ইন্ডাস্ট্রি করার তুলনায় এটা মোবারক বেশি ইন্ডাস্ট্রিতে যত প্রোডাকশন বের করলো ওইটার স্বভাবের কথা আসেনি তাই না স্বভাব এসেছে কৃষিকাজ করার জন্য সারা দুনিয়ার মানুষ বেঁচে আসে কি মাটির থেকে যেগুলো বেরিয়ে আসে সেগুলো খেয়ে আর মাটি থেকে ন্যাচারালি কিছু চাষবাস না পাওয়া যায় সেগুলোর পরিমাণটা সামান্যই মানুষকে নিজের হাতে করেই খাবার সাপ্লাই দিতে হয় ঠিক কিনা আমাদের অনেক গ্রামে দেখা যায় এই যে কচুর শাক কচুর লতি এগুলো জঙ্গলে পড়ে আসে খুঁজে খুঁজে নিয়ে আসছে সেগুলো কেউ চাষবাস করা লাগে না, এগুলোও কিছু মানুষে খাবার হয় কিছু বন জঙ্গলে ফ্রুট্রুট আসে এগুলো খাওয়া যায় নিয়ে আসে কিন্তু অধিকাংশ খাদ্যগুলো যেগুলো বাজারে সাপ্লাই হচ্ছে আমরা খাচ্ছি সেগুলো মানুষের হাতে করা জিনিস চাষবাস করে তৈরি করা যদি মানুষ এটা না করে তাহলে পৃথিবীর মধ্যে খাদ্য সংকট দেখা দেবে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 আপনি বাজার থেকে কিনে আনলে ওই সব পাবেন না আপনার ঘরে উৎপন্ন করে বাড়িতে উৎপন্ন করে জমি উৎপন্ন করে খেলে আল্লাহ তালা আপনাকে সদাকা সাবধান করবেন চুরি হয়ে গেলে চোরে খেয়ে ফেলেছে চড়ে নিয়ে গেছে আমাদের কত দুঃখ আহারে চরে নিয়ে গেল খুব মন খারাপ হয়ে যায় এই হাদিস শোনার পরে যে চরে নিয়ে গেছে তার গুণা হবে কিন্তু আমার কি হবে আমার সদাকা সব হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ক্ষতি হলো না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 সব বেকার চলে গেল আল্লাহ তালার কাছে জমা আছে সব হ্যাঁ এত অস্থির হবেন না এত মন খারাপ করবেন না এত দুঃখিত হবেন না এত গোসা হবেন না আপনি পাবেন সব কিছু আল্লাহতালার কাছে জমা আছে আল্লাহ তালার কাছে কেউ জোর করে নিয়ে গেছে কেউ ছিনিয়ে নিয়ে গেছে এরকম বহু জায়গায় হয় কোনো কোনো চরাঞ্চলে কেউ ফসল করে ধানের ফসল আর লাঠিয়ার বাহিলি নিয়ে এসে ধান কেটে নিয়ে যায় আরেক দল এরকম হয় মাঝে মাঝে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 ফসল খ্যাত করার জন্য আমরা সর্বপ্রথম কি খাওয়া হবে হ্যাঁ ইহুদি এসে জিজ্ঞাসা করেছিল রাসুলামকে সত্য জান্নাতে গেলে আগে কি খাওয়া হবে মাছের কলজা দিয়ে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 sharon সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালক কে ভয় করো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 हाथे जगत बर जगतर सफलता देख दुनिया ओ शुक्रवार विंगे और विंगल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 আমাদের আজকের আলোচনা সূত্রপাত হবে আমাদের মা বন্দের হেজাবের প্রসঙ্গ আল্লাহ সুফান এখানে নিয়ে আসছেন এবং আমাদের আলোচনা সূত্রপাত হচ্ছে ইনশা আল্লাহ বে তৌফিক্লাহ এটা হচ্ছে সুরাতুল হেজাবের বাস নাম্বার থার্টি থ্রি থেকে আমরা আমাদের আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ আউ জিল তিরসমিল কর করি কল্যা তু জল জহিলি